বিস্মিলম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু এক ব্যক্তি চাইল সেই আজাব সংঘটিত হোক যা অবধারিত জন্য যার প্রতিরোধকারী কেউ নেই তা আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সমুন্নত মর্তবার অধিকারী ফেরেস্তাগণ এবং রুহ আল্লাহর দিকে উর্ধ্বামী হয় এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর অতএব আপনি উত্তম সাবর করুন তারা এই আজাবকে সুদূর পরাহত মনে করে আর আমি একে আসন্ন দেখছি সেদিন আকাশ হবে গলিত তামার মতো মত এবং পর্বত সমূহ হবে রঙিন পশমের মতো বন্ধু বন্ধুর খবর নিবে না যদিও একে অপরকে দেখতে পাবে से दिन गुणाहकारि मुक्तिपण स्वरूप दी चाहान सन्त के तरह स्त्री भ्राता के सबकि रक्षा करते चाहव क নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি প্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল সম্পদ করেছিল অতপর আগলিয়ে রেখেছিল मानुष तो सृजित होेरूपे जनता अनिष्ट स्पर्श करप्त है तक कृपन हो जाए तब ता स्वतंत्र जरा नाम आदायकारी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 যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে যাচাকারী ও বঞ্চিতদের এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং যারা তাদের পালন শাস্তি সম্পর্কে ভীত কম্পিত নিশ্চয়ই তাদের পালনকর্তার কর্তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না অতএব যারা এদের ছড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী হুম বিষ হিহিম কল দিন হুম সল্য এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাভান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত অতএব কাফিরদের কি হল যে তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে ডান ও বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেকে কি আশা করে যে তাকে নিয়ামতের জান্নাতে দাখিল করা হবে কখনই নয় আমি তাদেরকে এমন বস্তু তারা সৃষ্টি করেছি যা তারা জানে अभी शपथ कर अस्ताचलमूहर पालन करता सक्षमुस तरते उत्कृष्टतर मानस सृष्टि करतेत नए فَذَرَهُمْ يَخُوضُونَ وَيَلْعَبُوا حَتَّى يُلاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَى نُصُبٍ يُوفِضُونَ خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে যেন তারা কোনো এক লক্ষ দিকে ছুটে যাচ্ছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত তারা হবে ক্ষীণতা এটাই সেই দিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হতো